أَوْ حَن إلَكَكَمَا أَو حَنَ إِ نُح وََّبينَ مِ بَعٍ وَأَوْ حَنَ إِ عِبَضهِيم وَإسماعين وَإسحافَ وَيَعقُوبَ وَْأَسبَطِ وَعس وَعوبَ وَيونس وَيُون وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ رَسُولًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَن نَقُصَّصَنَّ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ আলহামদুলিল্লাহ মোহাম্মদ ও আল আলহি ওয়াসবামসলিমন কিরা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 যে ভেড়ার মালিক তাই ভেড়াগুলোকে দিয়ে দিবে কৃষককে ক্ষতিপূরণ হিসেবে কারণ যেহেতু সে ভেড়াগুলোকে ঠিক দেখে রাখতে পারেনি কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরে পৌঁছাবে কাজেই দাউদ আল্লাহ সাল্লামের রায় ছিল কৃষকের পক্ষে যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে সুলাইমান আল্লাহ সালাম তিনি এই সময় আদালত কক্ষের বাইরে ছিলেন এবং তিনি যখন দুজন ব্যক্তিকে একটা বিচারের পরে সেখান থেকে বের আসতে দেখলেন তিনি তার কাছে জানতে চাইলেন যে কি বিষয়ে বিচার ছিল বিচারের রায় কি হয়েছে ইত্যাদি পিতার রায় শোনার পর সুলেমানুল আলাহ ইসলাম দুইজন ব্যক্তিকে নিয়ে আবার আসলেন দাউদুল ইসলামের দরবারে এবং তার পিতাকে বললেন যে তার নিজের একটি রায় আছে দুই তিনি অনুমতি দেন তাহলে তিনি এটা প্রকাশ করতে ইচ্ছুক পিতার অনুমতি পেয়ে সুলেমান্লাম তিনি বললেন যে তার রায় হচ্ছে এরকম যে ভেড়ার মালিক তার ভেড়াগুলোকে কৃষকের কাছে রাখবে তবে চিরদিনের জন্য না অল্প কিছু সময়ের জন্য এই সময়ের মধ্যে কৃষক সেই ভেড়াগুলোর মাধ্যমে উপকৃত হবে ভেড়াগুলোর দুধ দহন করবে এবং সেগুলোকে নিজের কাজে সে ব্যবহার করবে আর এই সময়ের মধ্যে ভেরার মালিক সে কৃষকের ফসল যে ফসলের ক্ষতি হয়েছে সেটাকে আবাদ করবে যতক্ষণ না পূর্বের অবস্থায় ফিরে আসে আবার যখন এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন যার যার সম্পত্তি যে যার কাছে নিয়ে নিবে দাউদুল্লাহ ইসলাম বুঝতে পারলেন এটাই হচ্ছে প্রকৃত ইনসাফ এবং তিনি আগের রায়কে সংশোধন করে এটাকেই ঘোষণা করলেন আল্লাহ সব তালা এই প্রসঙ্গে কোরআনে বলেন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 কাজেই এটা যেন আমরা কখনো মনে না করি যে দাউদ আল্লাহ ইসলাম তিনি কি সরিয়ার বিধান জানতেন না এরকম নয় অবশ্যই তিনি জানতেন আল্লাহ সুহামতাল্লাহ তাকে এবং সুলেমান আল্লাহ ইসলাম উভয়কেই সরিয়ার সঠিক জ্ঞান এবং বুঝ দান করেছেন আল্লাহ সহ্লাহ কোরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন আমি তাদের উভয়কে দাউদ এবং সুলেমানকে প্রজ্ঞা এবং জ্ঞান ইলম এবং হিকমা দান করেছিলাম কাজে আল্লাহ সুহামতাল্লাহ উভয়কেই ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন তবে পার্থক্য এটাই ঘটলো যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুমতালা সুলাইমান আলাইসালামকেই প্রদান করেছেন কিন্তু এটা বলা যাবে না যে দাউদুল্লাহিস্লামের রায় বে ইনসাফ পূর্ণ বা ইনসাফি ছিল না এরকম নয় বরং সুলাইমানের শিক্ষককে ছিলেন সুলাইমের শিক্ষক তো ছিলেন তার পিতা দাউদুল্লাহ ইসলামী তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইমান্লামকে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন সুলাইমান্লাম দাউদুল্লাহ ইসলামের কাছ থেকে দিনের জ্ঞান শইয়া জ্ঞান লাভ করেছেন হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন কিন্তু আল্লাহ মাতালা কুরনে স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কেই তিনি সরিয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য হিক্মা এটা দান করেছেন এবং আগের কথাটিকেই আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না যদি তাই হতো তাহলে প্রত্যেকেই সরিয়া আইন নিয়ে প্রচুর পড়াশোনা করলো ফিকা হাদিস মুখস্থ করলো আর সবাই ভালো বিচারক হয়ে যেত কিন্তু যখন কোনো একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে কখনোই সে ভালো বিচারক হতে পারবে না কাজেই আইনের সঠিক বুঝ এবং তার প্রায়োগিক ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এবং এটার মধ্যে একটি ভাই সাহাবা রাজি তুল্লানহু তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন উদাহরণস্বরূপে আমরা বলতে পারি আলিব নাবুত আলীব রাজেতুল্লানহু তিনি কাজী বা ন্যায় বিচারক হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং খলিফা অমর ইবুল খাতার রাজেতুলাহু এ কারণে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন তিনি আলিদুল্লানহুকে কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন আরেকটি বিচারের কথা এখন আমরা জানব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 বার্তাটি সেই পাবে রায় হয়ে গেল আদালত থেকে যখন তারা বের হয়ে আসছেন আবার আগের মতো সুলামান আলুসলাম তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন তারা জানালেন বললেন কি রায় এসছে সুলামান আলু এসালাম বললেন বার্তাটিকে আমার কাছে দাও আর একটা ছুরি নিয়ে আসো মহিলার আশ্চর্য হয়ে গেল ছুরি দিয়ে আপনি কি করবেন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 তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না কিন্তু আল্লাহ সুভাওয়াত্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন তিনি দাউদ এবং সুলেমান আল ইসলামকে এগুলো দান করেছেন দান করেছেন ইলুম দান করেছেন এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুভামতাল্লাহ এই দুইজন সম্মানিত নবী তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুভামাতাল্লাহর দিকে আরোপ করেছেন কখনো বলেননি এগুলো আমাদের অর্জন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 এটা অনেক বড় একটি বাদত ইমাম ইবনুল কাইম রাহিম আল্লাহ তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা বলতে পারি এই দুটি হচ্ছে শিরোনাম বইয়ের সকর এবং সবর এবং ইংরেজিতে এই বইটি অনলাইনে পাওয়া যায় পেশেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড ইমাম ইবনুল কাইম রাহিম তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি জানার সঙ্গে তুলনা করেছেন সবর অনেক বড় একটি ইবাদত তেমনিভাবে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করাও মুমিনের জীবনে এই দুটি বিষয়ের গুরুত্ব অনেক বেশি একদম প্রকৃত মোমিনের জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তিনি আল্লাহর কাছে এর জন্য সুপ্রিয় আদায় করেন আবার যখন কষ্টকর কোনো বিষয় আসে তখন তিনি এর জন্য সবর করেন ধৈর্য ধারণ করেন সুলাইম আল্লাহাম উত্তরাধিকারীর সূত্রে তিনি নৌওয়াতকে লাভ করলেন এবং রাজত্ব পেলেন যেটা দাউদ আল্লাহ সাল্লামের ছিল তিনিও পিতার ন্যায় একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দুই আমি বিষয়গুলোর পেছনে ছোটেননি রাজত্ব অর্থ ইত্যাদির পেছনে তিনি ইত্যাদির পেছনে তিনি ছোটেননি বরং তিনি কাজ করে গেছেন আজীবন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যেভাবে এর আগে আমরা আলোচনা করেছি দাউদ আলহিসকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন ঠিক তেমনি ভাবে সুলাইমন আলাহ ইসলামকে আল্লাহ সুহামতাল্লাহ কিছু পরীক্ষা করলেন আল্লাহ সুবাহ মত আল্লাহ পুরাণে একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন যখন তার সামনে অপরান্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল তখন সে বলল আমি তো আমার রবে স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্যও ডুবে গেছে এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো অতপর সে তাদের পা এবং গলদেশে হাত দিয়ে একাত করতে থাকলো বা হাত বোলাতে থাকল সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগল ঘটনা ছিল এরকম যে সুলাইমান ইসলাম তার সৈন্যবাহিনীদের সৈন্যবাহিনীর যে ঘোড়া যেগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয় জিহাদে ব্যবহার করা হয় সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল দেখানো হচ্ছিল এবং তিনি নিবিড় নিবিড় মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন ঘোরাগুলোকে দেখছিলেন এমনকি বিকালবেলা আসরের বাক্য পার হয়ে গেল আসরের সরল আদায়ের কথা তিনি ভুলে গেলেন সূর্য অস্ত গিয়ে মাগ্দিবের সময় চলে আসলে তখন তার স্মরণ হল তিনি বলে উঠলেন হায় অফসোস আমি তো আমার রবের স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্যও ডুবে গেছে পরবর্তী আয়তে বলা হয়েছে অতপর সুলাইমান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 এবং এগুলোকে সম্পৃক্ত করার জন্য কোনো বিশুদ্ধ হাদিস বা দলিল প্রমাণ পাওয়া যায় না হতে পারে এই মতামতগুলোর মধ্যে যে কোনো একটা সত্য অথবা দুইটাই ভুল একটি মত হচ্ছে এটা যেহেতু ঘোড়াগুলো ছিল জিহাদের ঘোড়া কাজেই তিনি সেই ঘোরাগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন আরেকটি মত হচ্ছে তিনি ক্ষুব্ধ হলেন কারণ এই ঘোড়াগুলোর দিকে মনোযোগ দিতে গিয়ে তার সাবা ছুটে গেছে কাজেই তিনি ঘোরাগুলোর পা এবং ঘাড় বিচ্ছিন্ন করলেন কেটে ফেললেন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 কোনো মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে গুরু আনের আয়াতকে বিশ্বাস করতে পারি বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইদিনা সুলাইম আল্লাহ ইসলামকে পরীক্ষা করা হল আল্লাহর পক্ষ থেকে এবং পরীক্ষায় তিনি দেখা গেল যে আসুরের সালাদ আদায় করতে ভুলে গেলেন পরবর্তীতে মাগরিবের সময়ে তার এই বিষয়টি স্মরণ হল একই রকম একটি পরীক্ষা রসুল্লাহ সুল্লাহসাল্লামকে করা হয়েছিল একটি যুদ্ধে আল্লাহ রসুলাম যুদ্ধরত থাকার কারণে তার আসুরের সালাদ ছুটে যায় এবং পরবর্তীতে তিনি বলেছিলেন আল্লাহ কাফির দেখে ধ্বংস করুন তারা আমাদেরকে এই সালাদ থেকে সরিয়ে রেখেছে এবং এই ঘটনা থেকে অনেক উলামা তারা মতামত বের করেছেন ফতোয়া দিয়েছেন এবং তারা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে সালাতুল খাউফ বা ভয়ের সালাত সুযোগ থাকলে তা পড়ে নিতে হবে আর যদি যুদ্ধের পরিস্থিতি এতটাই কঠিন হয় সালাত আদায়ের সুযোগ না থাকে তবে পরবর্তীতে যখনই সুযোগ হবে তখনই সময় সুযোগ মতো এটাকে আদায় করে নিতে হবে এবং এই হুকুম তারা হাদিসের এই ঘটনার আলোকেই বের করেছেন আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ অতঃপর অনুতাপ সহকারে সে আল্লাহর দিকে ফিরে এলো। এই বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে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 সে সময় তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনশা আল্লাহ কিন্তু সুলাইমান আলাহিসাম ইনশা আল্লাহ বলেননি বলতে ভুলে যান অতঃপর যখন তিনি তার সকল স্ত্রীর সাথেই সবজা গেলেন কিন্তু তারা কেউই গর্ভধারণ করলেন না একজন ব্যতিক্রম আর তিনি প্রসব করলেন অপরিণত মৃত সন্তান যেটাকে আল্লাহ সুমাতাল্লাহ বলছেন যে আমি সিংহাসনে রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ এটা ছিল সুলাইমান আলাহিসামের প্রতি একটি পরীক্ষা আল্লাহ সুহামাতাল্লাহ এভাবে সুলাইম আলাহিসামকে পরীক্ষা করলেন সুতরাং ইনশা আল্লাহ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 তার নিয়ামত গুলোকে তার জন্য বাড়িয়ে দিলেন তবা করার পরে সুলাইমান্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহাম তাল্লাহ খুরানে বর্ণনা করে বলেছেন সুলাইমান বলল হে আমার রব আমাকে মাফ করুন এবং এমন সাম্রাজ্য আমাকে দান করুন যা আমার পরে আর কেউ পাবে না নিশ্চয় আপনিই হচ্ছেন মহানদাতা সুলেমান আলাইসালাম একটি বিশাল সাম্রাজ্যের জন্য দোয়া করছেন এবং এমন সাম্রাজ্য যেটা তারপরে আর কেউ লাভ করবে না এককভাবে ইউনিক সাম্রাজ্য যেটা আর কারো হবে না কিজন্য জন্যে সুলেমান আলাই সালাম এত বড় রাজত্ব যাচ্ছেন রাজ্য ক্ষমতার লোভে ক্ষমতার জন্য না বরং তিনি এটা চেয়েছেন তার মুজিজা হিসেবে এই রাজত্বই হবে তার মুজিজা এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি আবার কাউকে দেওয়াও হবে না প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তালা তাদেরকে বিশেষ কিছু স্বতন্ত্র মর্জিজা দিয়ে থাকেন সুলাইমান আল ইসলাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মজিজা হিসেবে এবং আমরা বাস্তবেই দেখতে পাই আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে সত্যিই সেটা ছিল এক মহা মজিজা তার রাজত্ব তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয় সুলাইম আলু ইসলামের দুয় আল্লাহ সুবাহতাল কবুল করলেন আলহ সুবাহাল্লাহ বললেন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 আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম তারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। কথা ডুবরি শিনদেরছেন যাদেরকে তিনি সুলাইমান আলাইস্লামের জন্য বসীভূত করে দিয়েছিলেন এই জিনেরা সুলাইমন আলাইসালামকে সুলাইমন আল্লাহামকে মান্য করত আল্লাহ সুহামতাল্লাহর আদেশে এবং সুলাইমুল্লাহিসাল্লাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্মাণ করত একের পর এক নিয়ামত আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমুল আল্লাহ সাল্লামকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন আরেকটি আয় থেকে আমরা জানতে পারি সুলাইমন আল্লাহ সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিঁপড়ের ভাষা আরেকটি আয় আমরা দেখতে পাই আল্লাহ সুহাম্মাল আল্লাহ সুলাইম আল্লাহামকে একটি ঝর্ণা দিয়েছেন এমন ঝরনা যেখানে গলিত পিতল প্রবাহিত হত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 يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وجفان كالجواب وقدور راسيات يعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور ترى <تصفيق> سليمانه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 জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে জিন শয়তানদেরকে অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে তিনি একদিন সালাদ আদায়রত অবস্থায় ছিলেন ফজরে সালাত আদায় করছিলেন এবং তার পেছনে হাদিসের বর্ণনাকারী আবু সাইদুল্লা খুদ্রি তিনিও ছিলেন তিনি বলেন যে আমিও তার পেছনে সালাতে শরিক ছিলাম কিন্তু রাসুল সাল্লাম যখন কিরাত করছিলেন কিরাত গুলো জড়িয়ে যাচ্ছিল সালাদ শেষ করার পরে রাসুলাম তিনি বললেন আজকে সালাতে ইবলিস সে আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছিল তোমরা যদি তা তাহলে বুঝতে পারতে এমনকি আমি তার টুটিকে চেপে ধরেছিলাম রাসুলাম সালাতের মধ্যে বারবার হাত সামনের দিকে বাড়িয়ে দিচ্ছিলেন যেন তিনি কিছু ধরতে যাচ্ছিলেন সালাত শেষ হওয়ার পরে বললেন ইবলিজ আমার সালাতে মনোযোগ নষ্ট করেছিল এমনকি আমি হাত দিয়ে তাকে ধরে ফেললাম টুটি চেপে ধরলাম এমনকি তার মুখ থেকে লালা পর্যন্ত বেরিয়ে আসে আমি আমার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীতে তার শীতলতা পর্যন্ত অনুভব করি রাসুলাম এরপরে বলছেন এবং তখন আমার ভাই সুলাইমানের দোয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমন ভাবে সেই ইব্রিস শয়তানকে মসজিদের খুটির সাথে আমি বেঁধে রাখত যে মদিনার বাত্রা ছেলেমেয়েরা পর্যন্ত তাকে নিয়ে খেলা করত অর্থাৎ রাসুলসলাম তিনি সুলাইমানের সেই দোয়াটির বিষয়ে বলছেন সুলাইম আলাহিস্লাম যখন আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইম আলাহিসের দোয়া কবুল করে আল্লাহ সুবাহতাল্লাহ জিন এবং শয়তানকে শুধুমাত্র এককভাবে সুলাইমান আলাহ ইসলামের জন্যই অনুগত করে দিয়েছিলেন কাজে এটা ছিল এমন একটা মুদিজা যা সুলাইমান আলাহিস্লামের জন্যই নির্দিষ্ট একক ইউনিক মুদিজা আসুলসাম তিনি বলতেন যে এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমান আলাইস্লামের জন্য নির্দিষ্ট ছিল তখন তিনি সেই শয়তানকে অবমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সুলাইমান আলহিসামের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম তার সেই রাজত্বের সম্পর্কে এবং আরো বেশ কিছু দোয়া সোলাইমান আল্লাহ সাল্লামের রয়েছে মোট তিনটি বিষয়ে সুলাইমান আলাহিস্লাম দোয়া করছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সুলাইমান আলাইস্লাম আহ যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ করছিলেন সেই সময় তিনি আল্লাহর কাছে তিনটি বিষয় চেয়েছিলেন কিন্তু তিনটির মধ্যে দুইটিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে আশা করি তৃতীয়টা আল্লাহ আমলের জন্য কবুল করে নেবেন প্রথমত এক নম্বরে সুলাইমান আল্লাহাম চেয়েছিলেন এমন ফয়সালা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে অর্থাৎ আল্লাহ যে ফয়সলা চাচ্ছেন অনুরূপ ফয়সালাই সুল্লামান দিতে পারবেন এর জন্য যে জ্ঞান প্রজ্ঞাপ প্রয়োজন তিনি চা চেয়েছেন রাসুল আসলাম বলেন আল্লাহ তাকে দান করেছেন দুই নম্বরে তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তার পর আর কাউকে দেওয়া হবে না আল্লাহ এটাও তাকে দান করেছেন তিন নম্বরে সুলামান আল্লাহ সালাম আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করেছিলেন যে কোনো ব্যক্তি যদি এই মাসিজুল আকসতে মাইতুল মুকাদ্দাস বা মাসজিদুল আকসা যে সলাত উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং সলাাত আদায় করে সে এমন এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ হয়েছিল সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় নাসুল্লাসুলাম বলছেন আশা করি এই তৃতীয় দুয়ারটি আল্লাহ আমাদেরকেও দান করবেন আমাদের জন্য আল্লাহ মহামত আল এটা কবুল করবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাসজিদুল আকসা সেখানে সলাত আদায়ের মর্যাদা এবং সালাদ আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমান আল্লাহাম দোয়া করেছেন এবং রাসুল্লাহাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেন এ কারণেই ওলামাগণ আলেমগণ তারা বলে থাকেন যদি যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র দুই রেখাত সালাত আদায় করে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 যেখানে শুধু মানুষ নয় জিন এবং পাখিদের ঝাঁক রয়েছে এরা যখন একত্রিত হয়ে লক্ষ লক্ষ লোক একত্রিত তারা সঙ্গে দিকে হচ্ছে সে ক্ষুদ্র পিপরার কি প্রতিক্রিয়া হতে পারে সে যখন দেখলো এই বাহিনী এগিয়ে আসছে অগ্রসর হচ্ছে তাদের যে উপত্যকা দিকে স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া হচ্ছে পালাও পালানো বিপদ থেকে পালাও কিন্তু আশ্চর্যজনক ভাবে এই পিঁপড়াটির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 অন্য সকল পিঁপড়াদের উদ্দেশ্যে তার যে দায়িত্ব সেই সম্পর্কে সে সচেতন হল বাকিদের উদ্দেশ্যে যা জাতির উদ্দেশ্যে সে পেশ একা গেল না বরং বলল হে সকল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো আল্লাহ সুতরা বিষয়টিকে কোরআনে বর্ণনা করে বলেছেন যখন তারা পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে পৌঁছালো তখন এক পিপড়া বললো হে পিপিলিকার দল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো নইলে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা আরো কিছু লক্ষণীয় বিষয় শিক্ষা আমরা দেখতে পাই যে পিপরা সম্পর্কে আমরা এই উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে পিঁপড়া এমন একটি প্রাণী যারা খুবই পরিশ্রমী এমন একটি সৃষ্টি যারা খুবই পরিশ্রমী এবং কখনোই স্বার্থপরতা পূর্ণ আচরণ এই আল্লাহর সৃষ্টিটি করে না কখনোই না পিঁপড়া যখন কোনো একটি খাদ্য খুঁজে পায় খাদ্যের একটি ছুট্ট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 যদি কি হয় তারা ঘরে প্রবেশ না করে এরপরেও পিপরাটি সুলাইমান আলহামের জন্য একটি এক্সকিউজ বা অজুবাদ খুঁজছিল একটি কারণ খুঁজছিল সে বলছিল ফাহুমলা ইয়াস উরুণ অর্থাৎ তাদের অজ্ঞাত সারে ইচ্ছাকৃত নয় পিপরাটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছাকৃত তাদেরকে হত্যা করছে বরং সে বলেছে অজ্ঞাত সারি যদিও এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এরপরও সেই পিপড়া তার এমন ছিল যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ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 পিপরাটা সুলাইন আলাহিস্লামকে দোষারোপ করেনি যদিও তার জন্য এটা ছিল জীবন মৃত্যুর ব্যাপার এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা পিপড়ার এই ঘটনা থেকে আমরা লাভ করতে পারিমান পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন এই নিয়ামতেন কাজে এই শুনতে পেলেন অন্য বাকি সমস্ত পিপ্রাদের উদ্দেশ্য করে দেওয়া পিপড়ার এই বক্তব্য শুনে সুলাইমান হাসলেন আল্লাহ সুমাত সুলাইমান আলাহিস্লামকে পাকিয়ে পিপ্রাদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে সুলাই আল্লাহামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন শুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন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 فَتَبَسْ أَمَ ضَاحكَم مِن قَ لِغََقَالَ رََب بِأَْزِعَِّي أَنْ أشكر أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করি নাও আমরা উম্ম হিসেবে রাসুল্লাহ সাল্লাহাম মোহাম্মদ সাল্লাহামের উমা মোহাম্মদ সাল্লাহামের অনুসরণকারী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের আগে যত নবীর এসেছেন আমরা তাদেরও উম্মত তাদেরকে অনুসরণ করে থাকি আমরা তাদেরকে অনুসরণ করে থাকি পবিত্র কুরআন এবং হাদিস হচ্ছে আমাদের উৎস পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবীরাসুলদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু এর বাইরে নবীরাসুলদের নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক স্বেচ্ছা কাহিনী মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয় নিঃসন্দেহে তারা সে সমস্ত থেকে পবিত্র সেগুলোকে আমরা বর্জন করি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান্লাহ কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের দিয়ে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন দাউদ সুলাইমান নহুদ সালে সালাম তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি যেমন আমরা দেখতে পাই আসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও কারণ তোমরা রয়েছে। তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইবাদতের জায়গা মাসা এর সেখানে তোমরা দাঁড়িয়ে আছো কাজেই একইভাবে এই আয়াতটি থেকে সুলাইমান আল্লাহ সাল্লামের এই দুয়া সেখান থেকেও আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুন্হা পাই সেটা কি সেটা হচ্ছে যখনই আমরা আল্লাহ সুহামতাল্লার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ নিয়ামত লাভ করি হতে পারে সেটা ধন সম্পত্তি কিংবা বিশেষ ইলম জ্ঞান কিংবা যে কোনো কিছু আমাদের উচিত সর্বদা সেই আল্লাহ আল্লাহ সুহামাত আল্লার সুক্রিয়া আদায় করার প্রশংসা করা এবং সেই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা ভালো কিছু অর্জন করি প্রথম কাজ হওয়া উচিত এক নম্বরেই আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আদায় করা উদাহরণস্বরূপ মনে করুন আপনি কোনো একটি পরীক্ষায় সফল হয়েছেন ভালো গ্রেড পেয়েছেন উত্তীর্ণ হয়েছে। স্বাভাবিক এক্সপ্রেশন আমরা দেখি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 কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করা যদি আল্লাহ সুহামত আল্লাহ আমাদেরকে কোনো ইলম দান করে থাকেন যে ইলমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাকি মানুষদের উপকার হচ্ছে এই জন্যও আমাদের উচিত আল্লাহ সহমতাল্লার কাছে সুক্রিয়া আদায় করা আল্লাহ সুহামতাল্লাহ যদি আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে থাকেন যেটা দিয়ে আপনি সাদাকা আদায় করতে পারছেন গরিব মানুষকে সাহায্য করতে পারছেন দিনের খেদমত করতে পারছেন এই জন্যও আমাদের উচিত আল্লাহ সুহামত আল্লাহর কাছে প্রশংসা করা কারণ এই নিয়ামতগুলো তিনি দান করছেন এ কারণে তার কাছেই এর জন্য সর্বদা আমাদের সুক্রিয়া আদায় করা উচিত এবং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 সুলাইমান আল্লাহ সাল্লাম যেই ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি একত্রিত করেছেন জমায়াত করেছেন এবং পর্যবেক্ষণ করছেন মনিটর করছেন তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল হাজার হাজার মিলিয়নও হতে পারে অর্থাৎ দশ লক্ষও হতে পারে এক কথায় এক সু বিশাল বিশাল জমায়াত এবং আল্লাহ সুভানত আল্লাহ কুরান এটাকে বলেছেন ফাহুম ইউ জাউন কিন্তু সেই সু বিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুহান আল্লাহ সুলাইমান আল্লাহ ধরে ফেললেন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 অনেকগুলো পাখির মধ্যে একটি কাজে এই ঘটনাটা সেই সমস্ত মানুষদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যারা কোনো দায়িত্ব লাভ করেন যারা কোনো নেতৃত্ব স্থানীয় পদে থাকেন অধীনস্থদের প্রতি নেতাদের দায়িত্ব এই ঘটনা দ্বারা উপলব্ধি করা যায় হুদুদকে খুঁজে না পেয়ে তাকে অনুপস্থিত পেয়ে সুলাইসলাম কি বলেছিলেন তিনি বললেন জীবন নহু অজিদহ বিসুল আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব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 তখন সব ধরনের নিয়মকানুন আইন এটা ছিল খুবই কড়া এবং কঠোর কারণ সেখানকার পরিস্থিতি সামরিক নির্দেশনা করা নির্দেশনা মদিনার ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা শহরের মধ্যে এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল যেমন একটি উদাহরণ শেখ খানোয়ার তিনি উল্লেখ করেছেন তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় রসউল সাল্লাহ সাল্লাম তিনি বললেন ঘোষণা করে জানিয়ে দিলেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে ভালো শক্তিশালী বাহনের মালিক যারা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 বাহিনীর উপরেও একটা বোঝা সৃষ্টি হবে জন এক ব্যক্তি তিনি চাচ্ছিলেন খুবই আন্তরিকভাবে এই যুদ্ধে এই সফরে তিনি অংশগ্রহণ করবেন আল্লাহর যুদ্ধ করতে তিনি খুবই আগ্রহী ছিলেন কাজেই তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের এই নির্দেশটা পর্যন্ত অমান্য করলেন এবং খুবই দুর্বল একটা উট নিয়ে সফরে বের হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে অনুসরণ করতে শুরু করলেন অথচ রাসুল্লাহ সাল্লাহাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা দুর্বল বাহন নিয়ে এসো না সেই মানুষটি রাসুল্লাহামের নির্দেশ অমান্য করলেন পরবর্তীতে ঘটনা যা ঘটার তাই ঘটল যাত্রাপথে সেই লোকটির উটটি পড়ে গেল এবং উটির উপর থেকে পড়ে সেই ব্যক্তিও নিহত হলেন দুর্বল উট কারণে এই রুক্ষ কঠোর পরিবেশ বই আবহাওয়া তার বাহন কিংবা সে নিজে কেউই সহ্য করতে পারেনি উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পরে নিহত হলেন সাহাবার্দিজতাল আহনম তারা এই ঘটনা দেখে বলে উঠলেন শহীদ শহীদ এই ব্যক্তি শহীদ হয়ে গেছে সে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে আসসালাম নিষেধ করলেন তিনি বললেন তাকে শহীদ বলো না কারণ সে আমার নির্দেশ অমান্য করেছে সে শহীদ নয় কারণ সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশকে অমান্য করেছে স্পষ্ট নির্দেশনা এখন এই ঘটনা যদি আল্লাহ রাসুল সাল্লাহামের কঠোরতাকে আমাদের সামনে উপস্থাপন করে এটাকে বুঝতে হবে সেই পরিবেশ এবং পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে কাজে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই যে রাসুল্লাহ সাল্লাহামের সফটনেস বা কমলা কমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ন পরিস্থিতির কারণে ঘটনাটি ছিল আনাস ইবনি মালিক রাজিতুল্লানহুর আনাস ইবনি মালিক রাজিতুল্লানহুর মা তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন যে আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্ত হিসেবে উপহার দিলাম সাহবা রাজিতুল্লানহম তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলামের সেবা করতে যে কোনো ধরনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন যে নিজেদের জীবন দেওয়া পর্যন্ত এই নেকর মা তিনিও যাচ্ছিলেন তার সন্তান আনাসিবী মালিক তিনিও যেন রাসুল্লাহ সাল্লাস্লামের বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন সেবায় নিয়োজিত থাকেন খাদেম হিসেবে কাজ করেন এই তাকে তিনি সেখানে নিয়োগ দিলেন আনাজ সৈয়দ উল্লাহ আহ্নহু রাসুল্লাহ সাল্লাহামের সেবায় নিয়োজিত হয়ে গেলেন একদিনের ঘটনা রাসুল্লাহ সাল্লাহাম আনাজ সৈয়দুল্লা আহ্নকে বললেন যে কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আসো আনাজ সৈয়দ উল্লাহু রওনা হয়ে গেলেন বাজারের পথে এবং যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে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 অপেক্ষা করতে করতে এক সময় আল্লাহলাম বের হলেন বের হয়ে এসে দেখেন যে আনাস্লান্ন তিনি খেলাধুলায় ব্যস্ত রসুল্লাহ সালুসলাম আনাসুদ্দী মালিককে ডাক দিলেন এবং রসুল্লাহ আসলামকে দেখা মাত্র আনাসুদ্দী মালিকের মনে পড়ল যে তিনি তো একটি বের হয়েছিলেন তাকে রসুলাম আদেশ দিয়েছিলেন এই কথা মনে করি তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন কিন্তু সেই টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি এখন সেই পরিস্থিতিতে রাসুল সাল্লাহাম কি আচরণ করেছেন সাধারণ শহরের পরিবেশ খেলাধুলা সেখানে রাসুল্লাহাম আনাসিবনী মালিককে বললেন যে ঠিক আছে তুমি তোমার খেলা চালিয়ে যাও রাসুলকে দিলেন আনাস তিনিও আল্লাহ রসুলামের একটি আদেশ কামান্য করেছেন টাকা হারিয়ে ফেলেছেন কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কি কাজে তিনি বের হয়েছিলেন অথচ রাসুল্লাহ সুল্লাহাম তাকে কিছুই বললেন না ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও এটা স্পষ্ট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 তার উপর হয় শাস্তি প্রদান করা হতে পারে কিন্তু সালাম তিনি শুধুমাত্র একজন রাজা বাবা নন তার ভূমিকা আরো উপরে সুলাইমান তিনি আল্লাহর একজন নবী আম্বাদের যে বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় বিনয় সহকারে তারা সবার কথা শুনেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আল্লাহ সাল্লাম তিনিও বিনয় সহকারে সেই সংবাদ শুনলেন যদিও বা হয় তা একটিমাত্র পাখি থেকে সে বলল আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি সাবা ইয়েমেনের মা আরিব অবস্থিত মা এটা হচ্ছে সাবা রাজ্যের রাজধানী সাবা রাজ্যটি ছিল খুবই ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ আমরা সুলাইম আলাহিসাম সম্পর্কে আলোচনা করছি সুলাইম আলাহ ইসলামের রাজত্ব কোথায় ছিল এটা ছিল ফিলিস্তিনে জেরুজালেমে সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা দেখবো যে একেবারে আরবের নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল সেখানে হচ্ছে ইয়েমেন কাজে জেরুজালেম থেকে ইয়েমেন এটা বেশ দীর্ঘ একটা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার সেইখান থেকে সেই পাখি কিছু সংবাদ নিয়ে এসেছে তো ইয়েমেনের সেই মারিব অঞ্চলের সাবা রাজ্যের রাজধানী হচ্ছে মারিব সেই সাবা রাজ্যের কিছু খবর সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর এক ভূমি উপত্যকা সমৃদ্ধ কিন্তু সুবান সেখানে খুব একটা বেশি বৃষ্টিপাত হতো না শুধুমাত্র বছরে দুইটা ঋতুতে বা দুইটা সিজনে বৃষ্টিপাত হতো এবং অন্যান্য সময় পানির সংকট ছিল যেহেতু বছরে দুইটা নির্দিষ্ট সময়ে ঋতুতে বৃষ্টি হতো এই আরবিতে একে বলা হয়ে থাকে আহ আলমাতার আল মাউসুমিয়া মৌসুম বা মৌসুম মানে হচ্ছে ঋতু বাংলায় আমরা যেটাকে বলে থাকি মৌসুমি বৃষ্টিপাত বা ইংরেজিতে বলা হয়ে থাকে মনসুন রেইন ইংরেজি মনসুন সর্বটা এসেছে আরবি মৌসুম শব্দ থেকে যার মানে হচ্ছে ঋতুভিত্তিক বৃষ্টিপাত বাংলায় আমরা যাকে বলি মৌসুমি বৃষ্টিপাত তো সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরে দুইটা নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু আল্লাহ সুখান তালা সেই অঞ্চলে মানুষদেরকে নিয়ামত দিয়েছিলেন তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিলেন সাভার অঞ্চলে সেখানকার মানুষেরা তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢালবে বৃষ্টির যে নেমে আসা পানি এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারত এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারতো অর্থাৎ একটি আধুনিক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 এটাই বলেছেন বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে আল্লাহ সুতরা তাদেরকে এই নিয়ামত নিদর্শন দান করেছেন ডানে বামে দুইটি উদ্যান দান করেছেন যদিও বা অঞ্চলটি একটি মরুভূমি কিন্তু সেই বাধের কারণে পানি জমে রাখার কারণে সেই অঞ্চলটি একটি বাগিচার রূপ নিয়েছিল সেই রাজত্ব ঘুরে এসেছে পাখি দেখা যাক কি সংবাদ নিয়ে এসেছে জেরুদ থেকে ইয়েমেন পর্যন্ত বিশাল পথ সফর করে এসে সুলাইম্লাহ ইসলামের জন্য যখন সংবাদ নিয়ে আসলো প্রথম যে কথা পাখি বললো সেটা কি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 এরকম আরেকটি প্রতীক ছিল মুঘল সম্রাজ্যের সেটা হচ্ছে ময়ূর সিংহাসন যেটা পরবর্তীতে পারস্যের রাজা শাসক নাদির শাহ তিনি ভারতবর্ষ মুঘল থেকে মুঘলদের কাছ থেকে সেটাকে চিনিয়ে নিয়ে যান ঠিক তেমনিভাবে ভাবে একটি রাজত্বের বিশেষ কিছু চিহ্ন নিদর্শন থাকে তো সাবার সেই রাজত্বের বিশেষ চিহ্ন নিদর্শন ছিল তাদের সেই সিংহাসন একটি বিশাল আশ্চর্যজনক কারুকার্যমণ্ডিত সিংহাসন এই নিয়ামত গুলো নিঃসন্দেহে চোখ ধাধিয়ে দেওয়ার মতো বিভিন্ন কিছু যেটাকে আমরা বর্তমানে দুনিয়াবী মানুষেরা একটি জাতির আভিজাত্যের অগ্রগতির মানদণ্ড হিসেবে আমরা এই বস্তুগত জিনিসগুলোকে দেখে থাকি কোনো একটি জাতি যদি তারা ধনী হয় আধুনিক প্রযুক্তি থাকে টাকা সম্পদ থাকে তাহলে আমরা বলি এরাই হচ্ছে উন্নত সভ্য জাতি তাদের নীতিনৈতিকতা আচার আখলাগ যতই খারাপ হোক না কেন সেগুলোকে আমরা ইগনোর করি তাদের এই অর্থনৈতিক সমৃদ্ধি চাকতিক্য এগুলোকে আমরা অনুসরণ করে বলতে থাকি এরা হচ্ছে উন্নত অগ্রসর এরা হচ্ছে আধুনিক আদর্শের ভিত্তি হচ্ছে এটা কিন্তু সেই পাখির রিপোর্ট কিন্তু তখনও শেষ হয়নি সেই পাখির পরিচয় সে একজন মুসলিম আল্লাহাম তাল্লার প্রত্যেক সৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম ব্যতিক্রম কিছু মানুষ এবং চীন অন্যান্য প্রাণীদের মধ্যে আল্লাহর কেউ নেই সেই পাখি সে মুসলিম কাজেই তার মধ্যে ছিল হক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা ছিল সঠিক দৃষ্টিভঙ্গি যদিও এতক্ষণ পর্যন্ত পাখিটি বলে এসেছে যে বিলকিসের এই আছে সেই আছে সব কিছুই রয়েছে কিন্তু এরপরে সে তার रिपोर्ट के भारसम्यपूर्णता सृष्टि करल योजना संप्रदाय के देखल देखे आसलम तरा आल्लार पर सूर्य के सीजा कर शयतान তাদের চোখে তাদের এই কাজকে সুসজ্জিত করে দিয়েছে তাদেরকে সৎ পথ থেকে বিরত করে রেখেছে তারা আর এখন সৎ পথ খুঁজে পায় না সঠিক রাস্তা তারা খুঁজে পায় না সুতরাং শেষ কথাগুলোর মাধ্যমে পাখিটির সেই গোয়েন্দা নজরদারির রিপোর্ট চূড়ান্ত ফলাফল পরিপূর্ণ হল এবং এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই জাতি হচ্ছে আসলে একটি গোমরাহ জাতি পথভ্রষ্ট জাতি যদিও বা তাদের ধন সম্পত্তি আছে নিয়ামত আছে বাগ বাগিচা আছে সমৃদ্ধি আছে কিন্তু এরপরও সেই হুদহদ পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট গমরা ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে সভ্যতা কি বিচার বিশ্লেষণ করা হয় তারা আল্লাহর উপরে বিশ্বাসী অথবা আল্লাহর উপরে অবিশ্বাসী এই দুইটা বিষয়ের উপর ভিত্তিতেই আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে পৃথক করা হবে এমনকি হাসরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে হয় তারা মুমিন অথবা তারা কাফের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 কাজেই আমরা এখানে একটি ফিযদা করে নিব। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন কোলা সালান ফুরু আসদকত আম কুনতুম আনহুম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 ব্যবহার করা হয়েছে পত্র দেওয়ার জন্য শুধুমাত্র পত্র প্রেরণ করা নয় সুলেমান্লাম তাকে আরও একটি দায়িত্ব দিয়েছেন তাদেরকে মনিটর করো পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পরে কি রিয়কশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে হুদ হুদ দূর থেকে তাদের অ্যাক্টিভিটিসের দিকে আলোচনার দিকে লক্ষ্য রাখছিল কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় রানী পত্র লাভ করলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন খুবই সংক্ষিপ্ত চিঠি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 এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল প্রেরক হচ্ছেন কে সুলাইমান আল্লাহ সাল্লাম শক্তিশালী বাদশাহ যিনি অধিপতি জিরুজাল এবং ফিলিস্তিনের অঞ্চলের সুলাইমান হচ্ছেন প্রেরক পত্রের বাকি অংশ দেখার আগে জানার আগে আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুলাইমান আলাহিস্লামের ভূমিকা সুলাইমান্লাম পত্র প্রেরণ করেছেন কি হিসাবে পত্র প্রেরণ করেছেন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 কাজে এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কাছে চিঠিগুলোকে মনে হতে পারে সাধারণ কোনো চিঠির মতোই যেভাবে রাজাবাদ চিঠি পাঠিয়ে থাকেন রাজনৈতিক চিঠি কিন্তু আসলে তা নয় বরং আমরা দেখতে পাই ইসলাম এমন একটি জীবন বিধান যেটা মানব জীবনের প্রত্যেকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে আল্লাহ শরিয়ার স্থান সব উপরে এই বিষয়গুলোকে মাথায় রেখে আসুন দেখা যাক চিঠির বিষয়বস্তুর দিকে সুলাইসালাম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 আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও সুল আল্লাহ ইসলাম এর পত্র এখানেই শেষ পত্র এখানেই শেষ সুলেমন ইসলাম বললেন আল্লাহ তা আলু আলাইয়া অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করো আমার থেকে শ্রেষ্ঠ মনে করো এটা ভেবো না যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছো উঁচু অবস্থায় আছো অহংকারী অবস্থায় আছো এটা মনে করলে ভুল করবে সুলামান আলু ইসলাম এখানে নিজের বরত্ব প্রকাশ করার জন্য বা ব্যক্তিগত বিষয় পূরণ করার জন্য তিনি একটি মহান রাজত্বের অধিপতি এই জন্য তিনি এই কথাটি বলেননি বরং তিনি এ কারণে বলেছেন কারণ তিনি হচ্ছেন আল্লাহ সুবাহতাল্লাহার প্রেরিত নবী আল্লাহ সুবাহতাল্লাহ নবীদেরকে কেন প্রেরণ করেছেন কারণ তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ সুভাহাতাল্লাহার প্রত্যেক নবীকে অনুসরণ করতে হবে বাকি প্রত্যেক মানুষকে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 বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে এটাই সুলাইম আল্লাহ ইসলাম বলেছেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও তু উনি মুসলিম আত্মসমর্পণের কথা সুলাইমান বুঝিয়েছেন যেটা অধিকাংশ একরম তারা মত ব্যক্ত করেছেন এখানে মুসলিম বলতে আহ ধর্মকে বোঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি সাধারণ অর্থে শাব্দিক অর্থে সুলাইমন আল্লাহ ইসলামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বোঝানো হয়েছে কারণ প্রাথমিকভাবে যখন তিনি আত্মসমর্পণ করে সুলাইমান ইসলামের কাছে গিয়ে উপস্থিত হবেন পরবর্তীতে সুলাইমান তাকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন দাওয়া প্রদান করবেন সেখানে ইসলাম শব্দে এই মুসলিম অর্থটি প্রযোজ্য হবে ওয়া তুমি মুসলিমীন এটা বলতে বোঝানো হয়েছে সুলাইমানের প্রতি সুলাইমান ইসলামের আদেশের প্রতি তুমি নিজেকে সমর্পণ করো সপে দাও আত্মসমর্পণ করো কাজে একটা সিরিয়াস পত্র সেই রানী লাভ করেছে খুবই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তা সেই পত্রের মধ্যে রয়েছে সেই রানী পরবর্তীতে যে বিষয়টা করেছিলেন সেটা যদি আমরা আধুনিক আহ সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে বলতে চাই আমাদেরকে বলতে হবে যে তিনি হয়তো কিছুটা গণতান্ত্রিক মনে ছিলেন যদিও গণতন্ত্র হচ্ছে একটি ভারসাম্যহীন কুহুরি সিস্টেম কাজে এখানে উত্তম হবে সুরা শব্দটিকে ব্যবহার করা অর্থাৎ তিনি তার মজলিশের সাথে ব্যক্তিদের সাথে নেতৃত্ব ব্যক্তিদের সঙ্গে সবার সঙ্গে নয় নেতৃত্ব ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন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 এই আকল বা জ্ঞান এটা আমাদের অন্তরকে সবসময় হকের দিকে পরিচালনা করে তাদের মধ্যে সত্যিকারের বোধ শক্তি রয়েছে এই আকল আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ সুহামতাল্লাহ নবীদের শিক্ষাকে গ্রহণ করার জন্য এই বিষয়টাই আমরা দেখতে পাই যখন শেষ বিচারের দিনে আল্লাহ সুবাহ তাল্লাহ ফয়সলা করে দেবেন এবং অবিশ্বাসী কুফারদের জন্য জাহান নামের ফয়সলা হয়ে যাবে সেই দিন তারা আফসোস করে বলতে থাকবে যে হায় যদি আমাদের আকল থাকতো যদি আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকতো যদি আমাদের বুদ্ধি থাকতো অথচ দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করার জন্য তারা তাদের তথাকথিত শিক্ষা ডিগ্রি এবং দুনিয়াবি এই সমস্ত বুদ্ধিমত্তার বড়ায়ের কারণেই তারা দিনকে ইসলামকে প্রত্যাখ্যান করে অথচ আখিরাতে শেষ বিচারের দিনে তারা আফসুস করতে থাকবে হায় যদি আমাদের দুনিয়াতে বুদ্ধি থাকত যদি আমাদের বিশ্লেষণ ক্ষমতা থাকত যদি আমাদের আকল থাকতো অর্থাৎ তাদের উক্তির মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে দুনিয়াতে আসলে তাদের কোনো বুদ্ধি ছিল না তারা ছিল নির্বুদ্ধি এবং তারা সেই হাসরের ময়দানে তারা বলতে থাকবে তারা বলবে যদি আমরা শুনতাম কিংবা যদি আমাদের বোধার ক্ষমতা থাকতো আকল থাকতো তাহলে তো আমরা এই আগুনের মধ্যে থাকতাম না অর্থাৎ তারাই সেই দিনে সাক্ষ্য দিবে যে দুনিয়াতে আসলে তাদের কোনো আকলই ছিল না বোধার কোনো ক্ষমতাই ছিল না তারা ছিল মূর্খ কাজে সত্যিকারের হৃদয় সত্যিকারের বোধ এটা হচ্ছে সেই বোধ যা একজনের মানুষ যা একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে ইসলামের দিকে নিয়ে আসে সেই রানী তিনি পরামর্শ চাইলে পারিশের কাছে আলমালার কাছে আলমালা কোরআনে ব্যবহৃত একটি বহুল ব্যবহৃত শব্দ যার অর্থ হচ্ছে সমাজের নেতৃত্ব স্থানীয় নেতা গোছের ব্যক্তিরা শাসক শ্রেণী সে রানী তিনি বললেন হে আমার পারিশদবর্গ ইয়ে আই হালমালা উ তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো কি করা উচিত তারপর তিনি বললেন আমি তো কোন সাক্ষ্য প্রদান করছো এবং যতক্ষণ তোমরা আমাকে কোনো অভিমত না দাও আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না অর্থাৎ পরামর্শ বা সুরা ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নেন না অর্থাৎ তিনি তার কাজে বাকিদেরকেও সম্পৃক্ত করতে চান পারিশদবর্গ কি জবাব দিল পারিশবর্গ পত্রের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 কিন্তু এরপর তারা শেষ করল যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন কাজেই এই মুহূর্তে এসে রানীর পালা তিনি তার জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতাকে কীভাবে ব্যবহার করবে নাকি সরাসরি অহংকার করে যুদ্ধে লিপ্ত হবেন সেই রানী পরিস্থিতির মোকাবেলা করতে চাইলেন যতটা সম্ভব সংঘাত এড়িয়ে ততটা সম্ভব কোমলভাবে সংঘাত যে কোনো বিবাদ ফয়সালা করার একটি উপায় কিন্তু সেটা হচ্ছে শেষ অপশন সবার শেষে শুরুতেই কেন আমরা সংঘাতের দিকে যাব অন্য কোনো উপায় থাকতে কেন সংঘাত এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রসুলামের জীবনীতেও রাসুল্লাহ সাল্লাহামের নীতিও ছিল এটাই তার সম্পর্কেও বর্ণনা করা হয়েছে যখনই আল্লাহ রসুল্লাহিস্লামের সামনে দুইটা অপশন থাকলো দুইটা উপায় থাকলো তিনি সময় সহজ উপায়টাকে সহজ অপশনটাকে গ্রহণ করতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও চাইতেন না যে সহজ কোনো উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে যেতে সেটা কুরাইদের সঙ্গেই হোক বা অন্য যে সঙ্গেই হোক না কেন নীতি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 রাজাবৎসারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ বিজয়ের বেশে প্রবেশ করে তখন তারা সেই জনপদকে তছনচ করে দেয় লণ্ডভণ্ড করে দেয় এবং সেইখানকার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 তথনত করে দেয় তিনি বললেন যখন কোন জাতি অপর জাতিকে যুদ্ধে পরাজিত করে তখন তারা সেই পরাজিত ভূমি জুড়ে তাণ্ডব চালায় সমগ্র দেশকে নিজেদের করায়ত্ত করে নেয় এবং পরাজিত দেশের রাজা সরকার রাষ্ট্রপতি অর্থাৎ যারা আগের কাঠামোতে উপরে ছিল তাদেরকে যতটুকু সম্ভব অপমানিত এবং অবদস্থ করে ছাড়ে যখন আপনি কোনো সংঘাতে জড়িয়ে পড়েন কারণ যখন আপনি যুদ্ধে লিপ্ত হন যে কাঠামকে ব্যবহার করে আপনি যুদ্ধ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 আর সম্পদ যদি বিনা যুদ্ধেই শুরু করেন রানী সম্পদ পাঠিয়ে দিচ্ছেন তাহলে তো এর মাধ্যমে বুঝাই যাবে যে সুলাইম একজন সাধারণ সম্পদের কারণে তিনি এই ভূমিকে দখল করতে চাচ্ছেন যখন সেই হাদিয়া সুলাইমান আল ইসলামের কাছে নিয়ে আসা হল সুলাইমান তখন তিনি কি বললেন তিনি বললেন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 এগুলো উপহার যাচ্ছে যাচ্ছ তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুভা তাল্লাহ তিনি আমাকে যা দিয়েছেন সেটা তোমরা যা এনেছো তার থেকে অনেক গুণে উত্তম তোমরা আমাকে আর কি দিতে পারো এখানে দাফসির কারগণ তারা বলেছেন যে সুলাইমান আলাহিসাল্লাম দুনিয়াবী পার্থিব সম্পদের কথা বুঝাননি যদিও বা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপঢকনের থেকে অনেক গুণে বেশি ছিল শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমান আলাহিসামের অধিকারে কিন্তু সুলাইমান আল্লাহাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুয়াতের কথা যে শ্রেষ্ঠত্বের কথা সুলেমান ইসলাম বুঝিয়েছেন সেটা হচ্ছে এই নবুয়াতের কথা ওহির ইলম দিনের জ্ঞান সত্যিকারের হক বাতিল তিলচেনার ক্ষমতা এই বিষয়গুলোকে সুলেমান আসলাম বুঝিয়েছেন এটাকেই তিনি বলেছেন আমার কাছে যা আছে সেটা তোমাদের এই বস্তুগুলো থেকে উত্তম তারপরে তিনি বললেন তোমরা তোমাদের এই উপহারগুলো নিয়ে কতই না উৎফুল্ল আনন্দবোধ বোধ করছ অর্থাৎ সুলাইমান ইসলাম তিনি বুঝিয়ে দিলেন যে তোমরা আমাকে এই উপহারগুলো দিয়ে ভাবছিলে যে আমাকে কিনে নেবে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 يَئِنَّهُمْ بِجُنُودٍ لَّكِبَالَةٌ لَّهُمْ بِهَا وَلَا نُخْرِجَنَّهُمْ مِنْهَا أَذِلَّةً وَهُمْ صَاغِرُونَ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 এমন এক সৈন্য দল বাহিনী আমি পাঠাচ্ছি যাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতাই তোমাদের নেই এবং যখন আমরা প্রবেশ করব তোমাদের দেশ থেকে তোমাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হবে সুলাইমান ইসলাম বললেন এই সমস্ত তোহফা তোমরা নিয়ে ফেরত যাও প্রত্যাখ্যান করলে প্রতিনিধি দল রানী কাছে ফিরে রিপোর্ট জানালো যে সুলাইমান এই তোহফাগুলোকে ফিরিয়ে দিয়েছেন রানী তার মধ্যে একটি উপলব্ধি সৃষ্টি হল তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি সুলাইমান আর রাজা বাদশাহ বা শাসকের মতো নন দুনিয়া লোভী কোনো সম্পদ লভী ব্যক্তি নন তিনি দুনিয়া চাচ্ছেন না বরং তার উদ্দেশ্য অন্য কিছু হয়তো আরো কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে এটা হচ্ছে প্রথম উপলব্ধি দিনের দিকে রানী বিলকিসকে নিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ যদিও সুদামুল ইসলাম তাকে স্পষ্ট হুমকি দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমাদেরকে সেখান থেকে লাঞ্ছিতভাবে বের করে দেওয়া হবে অপমানিত করা হবে আমরা সেনাবাহিনী নিয়ে তোমাদের মোকাবেলা করবো এরপরও রানী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 সভা থেকে রণা দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে আর ওইদিকে সুলাইমান আল্লাহ সাল্লাম জেরুজালেমে তার পারিশের নিয়ে তিনি সভায় উপস্থিত সেখানে কি ঘটছে দেখুন সুলাইমান আল্লাহ সাল্লাম তিনি তার পারিশবর্গকে বললেন হে আমার পারিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পন করতে আসার আগেই আছো তাদের সেই সিংহাসনকে আমার কাছে নিয়ে আসতে পারবে হুদহুদ সেই পাখি যখন রিপোর্ট প্রকাশ করেছিল সে তাদের আভিজাত্যের তাদের সাম্রাজ্যের প্রতীক হিসাবে কিসের বর্ণনা দিয়েছিল সাবার রাজ্যের সেই সিংহাসনের কথা সিংহাসন হচ্ছে তাদের রাজত্বের প্রতীক তাদের গর্ব অহংকার তাদের শ্রেষ্ঠ বিষয় এরকম সিংহাসন শুধুমাত্র সাবার দিয়েছিল ছিল যেটা আর কথা ছিল না তাদের একটা ইউনিক প্রতীক সুলাইম আল্লাহ ইসলাম বললেন যে কে আছো এমন তারা সেখানে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 আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমান আলাইসালামকে যে মজিজাগুলো দিয়েছিলেন সেগুলো তার সামনে উপস্থাপন করছিলেন আম্বি আলহিম তাদের তারা যে সত্যিকারের নবী এটার জন্য আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে কিছু মজিজা দিয়ে থাকেন যে মজিজা তারা সংঘটিত করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী ঠিক তেমনিভাবে শাহজানা সুলাইমন আলাইসালামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্যই ছিল তার মুজিজা তার রাজত্ব তার শক্তি ক্ষমতা এটাই হচ্ছে তার নবতের প্রমাণ কাজে এই প্রমাণকে সুলাইমান আল্লাহ সাল্লাম ব্যবহার করতে যাচ্ছেন যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য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 ইফরিত মিনাল জিন জিনদের মধ্যে সবচেয়ে সুদক্ষ ইফরিত সে বলল সে এই কাজ করার জন্য তৈরি এবং সে প্রস্তাব দিয়ে বলল বললা বলছেন এক ইফ্রিত শক্তিশালী এক জিন সে বলল আপনার বর্তমান স্থান থেকে আপনার এই মজলিশ থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান সেই জিন নিজের যোগ্যতা নিজের সিভি সে প্রেজেন্ট করছে সুলাই আল্লাহিসামের কাছে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 এক্ষেত্রে আমরা কোনো ইসরায়েলি বর্ণনা রেওয়ায়তের দিকে যাবো না কাল্পনিক ইচ্ছাকাহিনীর দিকে না গিয়ে আমরা আমাদের বর্ণনাকে এখানে সীমাবদ্ধ করব বরং আমরা নিশ্চিতভাবে যেটা জানি সেটাই বলবো যেটা হচ্ছে কিতাবের ইলম ছিল এবং এখান থেকে যে শিক্ষাটি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে ইলমের শক্তি জ্ঞান এটা হচ্ছে শক্তির উৎস যাই চোখের পলকে সিংহাসন চলে আসলো সুলাইম আলাহ ইসলামের চোখের সামনে সুলাইমান আল্লাহ ইসলামের অধীনে আল্লাহ সুবাহতাল সুফান আল্লাহ এই ধরনের শক্তিগুলোকে দিয়েছেন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 কিংবা বললেন না যে তার এই বিশেষ জ্ঞান রয়েছে কৃতিত্ব রয়েছে এই জন্য সেটাকে নিয়ে আসতে পারলো বরং তিনি বললেন এটা আল্লাহ একটি নিয়ামত এবং এই বিষয়টা আমাদের বিশ্বাসের অংশ হওয়া উচিত মানসিকতায় উপস্থিত থাকা তখনই যে কোনো বিষয় ভালো ঘটে আমরা অনেক সময় নিজেদের দিকে কৃতিত্ব আরোপ করতে চাই কিন্তু তা উচিত নয় আমাদের উচিত যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ভুল আমরা করে থাকি যে বিপর্যয় আমাদের জীবনে আসে সেগুলো আমাদের নিজেদের দোষী আসে যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে এরপর সাহেদিনা সুলেমান আলাইসাল্লাম তিনি বললেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ না কৃতজ্ঞ সেটা দেখার জন্য সুহান আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন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 আল্লাহ সুভা মতালা দিনের জন্য আমাকে দরকার নেই আপনাকে দরকার নেই কাউকেই দরকার নেই আল্লাহ সুহামাতালা কারো জন্য মুখাপেক্ষী নন বরং আমরা আল্লাহ সুভানতালের মুখাপেক্ষী আমরা আমাদের নিজেদের উপকারের জন্য এই কাজগুলো করে থাকি যেগুলোর মাধ্যমে আমাদের উপকার হয় সাইদিনা সুল্লাম আলাহ ইসলাম তিনি বললেন সিংহাসন যখন সামনে এসে গেল তিনি বললেন তার সিংহাসনের আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও সামান্য কিছু সাশ্রজা পরিবর্তন করো কিছুটা পরিবর্তন করো কেন আমরা দেখব সে সত্যি এটাকে শনাক্ত করতে পারে কিনা নাকি সে তাদের মধ্যে সামিল হয়ে যায় যারা কোনো পথে দিশা পায় না পরিবর্তন করে নিয়ে আসা হল সিংহাসনের চেহারায় সামান্য কিছু পরিবর্তন মূল কাঠামো একই থাকলো সিংহাসনের যে সৌন্দর্য যে স্ট্রাকচার সেগুলোর কোনো পরিবর্তন ঘটলো না অপ্রত্যাশিত কোনো পরিবর্তন আসলো না শুধু সামান্য কিছু পরিবর্তন আসলো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 একটি খুবই কৌশলী উত্তর দিলেন ডিপ্লোম্যাটিক আনসার দিলেন হ্যাঁ না কিছুই বললেন না বললেন কালাদ হু হু তিনি বললেন এটা তো দেখতে একই রকম মনে হচ্ছে হ্যাঁ অথবা না মাঝামাঝি একটা উত্তর দিলেন আল্লাহ সুবাহি বলেছেন সুলাম ইসলাম বললেন এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইলমেসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহ সুহামতাল্লাহ কাছে আত্মসমর্পণ করেছি সেই যে জিনিসটি ইমানন্তে বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহ সুবাহতোল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করা কাজেই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদের অন্তর্ভুক্ত আল্লাহ সুমতোল্লাহ বলছেন যে যেই রানী সাবার রানী সে অমুসলিম ছিল কাফের ছিল তার কারণ হচ্ছে তার পরিপার্শ্বিকতা তার পরিবেশ তার বেড়ে ওঠার পরিবেশ সেটা ছিল দূষিত একটি কুফরি সমাজ কুফরি সিস্টেম কাজেই তিনি সেই পরিবেশেরই একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছেন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 সুলামান আসলামের একটি বিশেষ প্রাসাদ ছিল স্ফটিক নির্মিত প্রাসাদ কাচের প্রাসাদ এক ইউনিক স্থাপনা সেই প্রাসাদে বেশ আশ্চর্যজনক কিছু বিষয় ছিল তার মধ্যে একটা হচ্ছে সেই প্রাসাদের তলদেশ প্রাসাদের মেঝে মেঝেটা ছিল স্বচ্ছ স্ফটিক বা কাচের তৈরি সেই নিচে কি আছে সেটা দেখা যাচ্ছে সেই প্রাসাদের নিচে মেঝে নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী বয়ে যাচ্ছে ঝর্ণা অর্থাৎ প্রাসাদটাকে বানানো হয়েছে পানির উপরে সুহানল্লাহ কাচের মেঝে কাজের মেঝে এবং এমন কাজ যেটাকে সেই সময়ের মানুষ হয়তো তখনও তারা জানত না স্বচ্ছ দেখা যাচ্ছে এর নিচে কি আছে সাইজানা সুলাইম আলাহ ইসলাম যখন সেই রানীকে আহ্বান করলেন প্রাসাদে প্রবেশ করার জন্য রানী এই অভাবনীয় প্রযুক্তি সঙ্গে তখনও পরিচিত নন তিনি জানেন না কাজেই তিনি ভাবলেন যেহেতু যা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এর তলদেশ অর্থাৎ পানি প্রবাহিত হচ্ছে এটাকে অতিক্রম করে তাকে প্রাসাদে প্রবেশ করতে হবে কাজেই পানি অতিক্রম করার আগে তিনি তার জামার নীচের অংশ কিছুটা উপরে তুললেন করে যখন তিনি প্রসাদের আয়না সময় সেই তলদেশকে দেখলেন তখন তার কাছে মনে হল এই জন্য স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করে তার উভয় হাটু পর্যন্ত কাপড় তিনি টেনে তুলে ফেললেন এখন এই বিষয়টি নিঃসন্দেহে খুব লজ্জা করে একটি বিব্রতকর বিষয় ছিল কেন বিব্রতকর কারণ এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে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 এতগুলো আয়োজন সাইদিনা সুলাইমান কেন করেছেন সেই রানীকে দেখানোর জন্য যে আল্লাহ সুহামতাল্লাহ তাকে কি কি নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবাহ যে মৌজিদাগুলো দিয়েছেন প্রমাণ হিসেবে সুলাইমান্লামের নবুয়াতের সেই প্রমাণ তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য সাহিদিনা সুলাইমান্লাম তাকে বললেন এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রসাদ। এই তথ্য এই উপস্থাপনা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 আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সেই রবের প্রতি করতে স্বীকৃতি দিলাম তিনি জগৎ সমূহ রব রানী নিজেকে সমর্পণ করলেন বিশ্ব জগতের পালনকর্তা আলাসের কাছে তিনি হয়ে গেলেন মুসলিম হয়ে গেলেন আত্মসমর্পিত কুরআনে সাবার রানীর বর্ণনা এখানেই শেষ এখন এই ঘটনার যদি সঠিক ডিরেকশন আমাদের জানা না থাকে তাহলে এখান থেকে আমরা কখনোই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারবো না শাহখানো আর তিনি বলেন আমরা আগেও বলেছি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 শিক্ষামূলক কাহিনী কোরআনে যে বিষয়গুলোকে হসতালা উল্লেখ করেননি এ কারণে উল্লেখ করেননি কারণ সেগুলোর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় নেই কাজেই এই কাহিনীগুলো জানা কাহিনীগুলো কোন উদ্দেশ্য বর্ণ করা হচ্ছে এই শিক্ষাগুলো কি কিভাবে প্রয়োগ করতে হবে এই প্রয়োগ ক্ষমতা প্রয়োগ বুদ্ধি এটা আমাদেরকে থাকতে হবে এটাই আমাদের কাজে আসবে এটা আমরা শিক্ষা লাভ করব আল ইলমান নাফি বা উপকারীবিদ্যা যে ইলম যে জ্ঞান কোনো কাজে আসে না যে যার কোনো প্রয়োগ নেই সেগুলো থেকে আমরা দূরত্ব অবলম্বন করব। গল্পের সার অংশ ঘটনার সার অংশ হচ্ছে এটাই আল্লাহ সুলাইম আল্লাহকে যে সুবিশাল নিয়ামত দিয়েছিলেন বড় বড় নিয়ামত দিয়েছেন যে রিসোর্স দিয়েছেন সম্পদ দিয়েছেন সবগুলোকে সুলাইম ব্যবহার করেছেন দিনের খেদ মতে এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পূজারী বিলকিস সাবার রানী সেই ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল এটাই হচ্ছে এই ঘটনা সব থেকে বড় শিক্ষা আমাদের সম্পদ আমাদের রিসোর্স আমাদের সক্ষমতাকে যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বস্তুগত কিংবা যে কোনো কিছু সবগুলোকে দিনের কাজে ব্যবহার করা এই জন্য আমাদের কৃপায় এক বর্ণনা করা হয়েছে ধনীদের সামনে কিামতের দিন আলাহ সুবাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন সাইদিনা সুলাইমন আল্লাহামকে কারণ তার যে ধন যে নিয়ামত এই সবগুলোকে তিনি ব্যবহার করেছেন দিনের কাজে দিন এক খেদ মতে আলাহাম্মিম ड्रफ्स मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू www.raindropsmedia.org डट रेईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट